আবদুল্লাহ রাহতাল হতে বর্ণিত তিনি বলেন যখন এই আয়াত অবতীর্ণ হয় অর্থাৎ যারা ইমান এনেছে এবং তারা তাদের ইমানকে জুল দ্বারা কলুষিত করেনি সুরা আল আনাম আয়াতি তখন আমরা বললাম হে আল্লাহ রসুল আমাদের মধ্যে কি এমন আছে যে নিজের উপর জুলম করেনি তিনি বললেন তোমরা যা বলছ ব্যাপারটি তা নয় বরং তাদের ইমানকে জুল অর্থাৎ শির্ক দ্বারা কলুষিত করেনি তোমরা কি লুকমানের কথা শুননি তিনি তার পুত্রকে বলেছিলেন হে বৎস আল্লাহর সঙ্গে কোনোরকম শির করো না নিশ্চয়ই শির্ক একটা বিরাট জোল সুরালুকমান আয়াত নম্বর তেরো